ইবনু আব্বাস রদিয়াল তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন খারাপ উপমা দেয়া আমাদের জন্য শোভনীয় নয় তবু যে দান করে তা ফিরিয়ে নেয় সে ওই কুকুরের মতো যে বমি করে তা আবার খায়